كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهن جلا نوري بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهن جلا نوري بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنة هنج لا نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا وتميزنا بكل الفن وتجمعنا محبتنا وصدق القول نعرفه وخير الخلق يعرفنا تعالينا على الأمور سامحنا تنافسنا بحسن الاي وهذا ما يميزنا <تصفيق> السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن الله أما بعد فقد قال رحمه الله تعالى بسم الله الرحمن الرحيم الحمد রসুল্লামীরা كله ফকম بالله আলহামদুলিলক بعد ওষাদ তবদ রসুল তসলীম بالله আহাজ আতাদা ইসনতানবাহকব ও রসুল بعد الموت ওমানব بالقدر ও শর মোহনাল্লার সমস্ত প্রশংসা জল্লা ফরবুল আলমিন আমাদেরকে এলম আমলের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুলি আলম যেন এর ওপর আমাদেরকে ইস্তিকা মা অটলতা দান করেন এলম শিখার সারা জীবন তৌফিক দান করেন আমল করার সারা জীবন তৌফিক দান করেন এবং এই কোরআন সন্ন্যার ওয়াহির এলমের দিকে মানবজাতিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন আজকে আমাদের নতুন একটি কোর্স শুরু হচ্ছে জেলকাদা চোদ্দোশো আটত্রিশ শুরু হয়েছে যদি উনত্রিশ হয়ে থাকে ক্যালেন্ডার হিসাবে উনত্রিশ ছিল গত মাস সওয়াল মাস যার ফলে সোমবার প্রথম তারিখ আজকে হচ্ছে দ্বিতীয় তারিখ আর চাঁদ দেখার খবর হয়তো সরকারিভাবে ঘোষণা কীভাবে হয়েছে জানা নেই ত্রিশ যদি পড়া হয়ে থাকে তো আজকে হচ্ছে প্রথম জিলকাদ চোদ্দোশো আটত্রিশ আজকে আমরা শুরু করছি আল্লাহতালা খুব তাড়াতাড়ি এই সাপ্তাহিক যাতে সবকিছু স্পষ্ট না হয় আর এত লম্বা নয় যে কয়েক বছর লেগে যায় সব রকম ব্যাখ্যা করা সম্ভব যদি শুধু অনুবাদ করিয়ে দিত মাত্র কয়েক সপ্তাহ হয়তো শেষ হবে কিন্তু তেমন কিছু বুঝে উঠবেন না আপনারা বা পরবর্তীতে রেকর্ডের পরে যারা শুনবে তারা আর যদি বেশি বিস্তারিত করি আর সেটা হয়তো আপনাদের এই সীমিত জ্ঞানে ধরবে না অনেক সূক্ষ্ম কথা রয়েছে যেগুলো ধরবে না সেটা বিরক্তির কারণ হবে আর বেশি লম্বা হয়ে যাওয়া অনেক সময় আপনার হেম্মত হারিয়ে দেবে হেম্মত থাকবে না যার ফলে মধ্যম পন্থা অবলম্বন করবে ইনশাআল্লাহ এই কিতাবের এই মূল কিতাবের নাম হচ্ছে আল এর লেখক লেখকের নাম জানা আছে শেখুল ইসলাম এটা তার প্রসিদ্ধ নাম শেখল ইসলাম তার উপাধি হ্যাঁ বড় ওলামাইকেরামরা তার এই উপাধি দিয়েছেন উপাধি নিজে থেকে নিয়ে নেওয়া নাই অথবা কারো ব্যক্তিগত দেওয়া নাই কোরআন তাকে উপাধি তার দাদির নাম ছিল তাই মিয়া তাই মেয়েদের নাম তাই না তার দাদি খুব ফকিহা ছিলেন তো দাদির সাথে সম্পৃক্ত করে ইবিন এ তাইমিয়া বলে পরিচিত তিনি তার আসল নাম কি কি কি আমাদের নাম উচ্চারণ কিন্তু ইংরেজি থেকে নেওয়া ইংরেজিতে লিখে কি আহমেদ লিখে এম যার ফলে আহমেদ বলে ভুল আহমেদ নাই আহমদ অবশ্য রাম বের ইয়া আহমদ আর সুসংবাদ দিচ্ছি ইস আল ইসলাম বলছেন বে রাসুল এক রাসুলের ইয়াতি মেম্বাদি যিনি আমার পরে আসবেন ইসমহ আহমদ যার নাম হবে আহমদ আহমদ নয় আর না শুদ্ধ করে নাম দেশের নামে এত বিকৃতি আছে তার মধ্যে এটা একটি মোহাম্মদ হয় মুহাম্মদ দেশি মান আর না হলে নন মুসলিমদের কাছে কাফেরদের কাছে মোহাম্মিদ না মুহাম্মেদ নয় বল তাই না জি জুল আবেদিন নাম জোকে কি বলে জৈন আল আবেদিন ভুল না বহু নাম ভুল বিক্রি তো আহমদ ইবিন আব্দুল হালিম ইবিনের নাম আল আকিদ ওয়াসে আল আকিদ ওয়াসে এই কিতাবের নাম যে নাম এই নামের অর্থ করতে গিয়ে পন্থা না ওয়াস মানে মধ্যম পন্থা আল্লাহ ওয়াসাতা এইভাবে তোমাদেরকে মধ্যম পন্থী করেছি আল্লাহ বলছেন ওয়াসাত তো যদি মধ্যম পন্থীদের আকিদা তর্জমা করতে গিয়ে ভুল করছে এ সময় জ্ঞান না থাকার কারণে তো আসলে আকিদা ওয়াসেতিয়া কেন এই কিতাবের নাম এতে রয়েছে আহ্নথাল জামাতের আকিদা নিঃশুদ্ধ আকিদা করান সন্না ভিত্তিক আকিদা আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে ইমান সম্পর্কে ইত্যাদি বিভিন্ন আল্লাহবুল আলমিনের আসমা সেফাত নাম এবং গুনাবলী সম্পর্কে বিস্তারিত এতে আলোচনা আছে এটা হচ্ছে মূল বিষয় ওয়াসেদ একটি শহর রয়েছে ওয়াসেদ হ্যাঁ জানতে চেয়েছিল তাদের উত্তরে এই কিতাবটি লিখেছিল একটা চিঠির উত্তর হ্যাঁ আকিরা আহ সম্পর্কে তাদের উদ্দেশ্য করে লিখা এগুলো লিখা যেহেতু যে আকিদা লিখে পাঠানো হয়েছিল এই খিতাবের লেখকের নাম জানলেন তার জন্ম কখন আর এতেকাল কখন জন্ম সালকার জানা আছে হুম ছয়শো তার জন্ম ছয়শো একষট্টিতে জন্ম এনতে হচ্ছে সাতশো আঠাশে তো কত বছর বয়স হতে পারে তাহলে এইসব করেন দেখি একষট্টি থেকে নিয়ে এদিকে হচ্ছে মোটামুটি বছর ধরেন হ্যাঁ আর ওইদিকে আঠাশ আর কত হবে হ্যাঁ মোটামুটি থেকে আটষট্টি সাতষট্টি থেকে অধিকাংশ মতের বয়স হচ্ছে ষাট থেকে সত্তরের মাঝে না বলেছেন নাবিস বয়স হচ্ছে তেষট্টি আবাকা সিদ্দিক রাজিয়া বয়স হচ্ছে অধিকাংশ লোকের বয়স আর অধিকাংশ আপনারা চল্লিশ পার করে গেছে তারা বেশি দিনের সময় নেই আপনি যে চল্লিশ পার হয়ে গেছে আর বাকি সামনে তাহলে আছে বা কতদিন বিশ বাইশ বছর অনেকের এইখানে বিশ ত্রিশ বছর হয়ে গেছে তাহলে সামনে আর বাঁচবেন কতদিন খুব বেশি হলে বিশ পঁচিশ বছর যে চল্লিশ হয়ে থাকে পঞ্চাশ যাদের হয়েছে পনেরো বছর প্রস্তুতি নেন আপনার একটু চিন্তা করেন এই বিষয়গুলি কল্পনা করি না আমরা শুধু মনে করি পাশের লোকটা মারা গেল নিজের কথা কখনো ভাবেন না আপনারা বলছেন মোসানেফ মোহ দুটার মানে হচ্ছে লেখক লেখক রাহেমাহুল্লাহ শেখ উল্লিস বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণামাই আর অতি দয়ালু আর রহমান আর রাহিম বিসমিল্লা দিয়ে এই কিতাব শুরু করেছেন আর তারপরে তিনি বলেছেন আল্লাহামিল্লা মানে বিসমিল্লা উল্লেখ করেছেন আর আলহামদুলিল্লাহ উল্লেখ করেছেন এই মর্মে তিনি একটি হাদিসের আমল করেছেন যদিও হাদিসটিকে আল্লামা আলমানি রহম্লা এবং অন্যান্য আরো তার আগের মহাদিসরা পরে মহাদেশ প্রায় সকলেই দুর্বল বলেছেন দুর্বল হাদিস যদি শুধু ওইটি দলিল থাকতো তাহলে তো দুর্বল হাদিস না কিন্তু আমাদের কাছে যে কোনো ভালো কাজ বিসমিল্লা দিয়ে শুরু করার ক্ষেত্রে সহি সহি দলিল রয়েছে ঠিক না সুতরাং দুর্বল হাদিস থাকার নাই থাক তাতে যাই আসে না যেমন আমাদের কাছে প্রথম দলিল হচ্ছে কোরআন কিরিম প্রত্যেকটি সুরা শুরু করা হয়েছে বিসমিল্লা দিয়ে একমাত্র ছাড়া তার বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে তাহলে আল্লাহ করেছেন কি দিয়ে বিসমিল্লা দিয়ে শুরু করেছেন রসুল্লাহ হাদিস রয়েছে যত রাজা বাদশাহ শাসকদেরকে ইসলামের দাওয়া চিঠি লিখেছিলেন সেই চিঠি শুরু হয়েছিল কি দিয়ে বিসমিল্লা রহমান রহিম তাই না প্রথম কি ছিল সুতরাং হাদিস টি যদি পেশ করি করলামা কিন্তু অবস্থা বলে দেব জি আর নাও যদি থাকতো তবু বিসমিল্লা শুরু করা কোরআন হাদিস সম্মত এবং বিসমিল্লা আল্লাহর নাম দিয়ে যে কোনো ভালো কাজ শুরু করায় বরকত রয়েছে তারপরে আলহামদুল্লা শুরু করায় বরকত রয়েছে কারণ কাজের ক্ষেত্রে সে অথবা আপনার ধার মসজিদে প্রবেশ করছেন বিসমিল্লা তাই না এইরকম যে কোনো দুনিয়ার কাজ হোক না কেন কিতাব লিখা হোক আর কিতাব পড়া হোক জি বিসমিল্লা দিয়ে শুরু করে এই মর্মে যে হাদিস টি রয়েছে আবুদাউদে আছে যদি শুরু না করা হয় তা বেহামদুল্লাহে আল্লাহ প্রশংসা আল্লাহামদুল্লাহ দিয়ে ফাহু আহীন হয় সেটা লেজ কাটা হয় আক্তা মানে হচ্ছে লেজ কাটা যদি বিসমিল্লাহ রহমান বা ফাহু আসটি সম্পর্কে বলছেন যে এহাদিস অধিকাংশে কি আলোচনা করেছেন বিসমিল্লার অর্থ করলাম তাই না বিসমিল্লার অর্থে একটা প্রশ্ন আমরা যে বিসমিল্লা বলি বিসমিল্লা মানে কি শুরু করছি শুরু কথা বলেন বা মানে সাথে আর আর নাম আল্লাহ মানে আল্লাহ বা ইসম আল্লাহ বা বিসমিল্লা তাই না আল্লাহ নামের সাথে সব কি করতে হলো তাই না আল্লাহর নামের সহিত তো শুরু করছি কথা করতে পেলেন হ্যাঁ অজ আছে মার্শাল অজ্জো আছে এখানে বাহারফেজার বা আসার কারণে ইসমে যে কচরা হয়েছে এই হরুফে রয়েছে যে কোনো একটি হরুফেজার আসলে ওর জন্য একটা ক্রিয়া ফের লাগে যার সাথে হয় হয়। সেটা এখানে রয়েছে আমি শুরু করছি আবদাও বিসমিল্লাহ আবদাও আল্লাহর নামে আমি শুরু করছি বা বিসমিল্লাহে আশরাও আল্লাহর নামে শুরু করছি এটা যে কোনো কাজের ক্ষেত্রে এই শব্দ উজ্জ্ব মানলেই চলবে খুব সহজ আর কোনটি আপনি শুরু করতে গিয়ে বিস্মিল্লাহ পড়ছেন ওই কাজের অনুপাত যেমন আপনি খাওয়া শুরু করছেন তখন ওর আকলো আমি খেতে শুরু করছি পান করা শুরু করছেন বলবেন বিসমিল্লাহে আস আমি পান করা শুরু করছি আপনি পাঠ শুরু করছেন मान परम दयाु तय पार्थक्य की, की पार्थक्य आज রহমান শব্দটি এত ব্যাপকতা রাখে যে ইহকাল পরকালের আল্লাহর দয়া কে সামিল ইহকাল পরকালের উভয় কালের রব্বুল আলমিনের দয়া কে সামিল এক দিক থেকে দুনিয়া আখেরা দুটোকে সামিল রহমান উদ্দিনী আবার মহা দুনিয়া আখেরাতের আর আর একটা হচ্ছে যে মুসলিম কাফের সৎ ও সকলের উপর যে আল্লাহর দয়া সমস্ত দয়াকে সামিল পরম করু নাম এই জন্য কোনো ব্যক্তিকে রহমান বলে ডাকা যাওয়া রহমান ভাই মিস্টার রহমান বল হারামাই যাই এত ব্যাপকতা আছে মোবাইল লাগা অর্থের এত ব্যাপকতা আছে কিন্তু কারোর নাম অত্যন্ত হচ্ছে আব্দুর হওয়া রহিমের বান্দা তাই না রাহিমের বান্দা কিন্তু কাউকে আর রাহিম না বলে যদি বলে রাহিম শুধু রাহিম না করে আলিফুল্লাম ছাড়া রহিম দয়ালু অমুক ব্যক্তি বড় দয়ালু হ্যাঁ ফলানুন রহিম অমুক দয়ালু বলা যাবে জাহেজ আছে কিন্তু ফলানুর রহমান হন আরাম বলা জাহেজ না বুঝছেন না কোন ব্যক্তির নাম যদি রহিম খান হয় জায়েজ যদি অনুত্তম আবদুর রহিম খান এটা শুধু উচিত কেউ যদি আব্দুর রহিমকে রহিম বলে ডেকে দেয় তো হারাম কাজ করল না যদিও তার ওই নাম নয় সুতরাং ওইভাবে ডাকা উচিত ছিল না বিকৃত করলো কিন্তু রহিম মানুষের ক্ষেত্রে ব্যবহার করা চলবে কোরআনে কেরি মে নবী মোহাম্মদ রসুল উল্লাহাম সম্পর্কে রাহিম শব্দ ব্যবহৃত হয়েছে রহিম ব্যবহারিত হয়েছে তারপরে তাকে রাহিম বলা হয়েছে আমার পিতা খুব দয়ালু বলছেন বলছেন আমরা বাংলায় আরবি বানাইলে কি বানাবেন মানে বড় দয়ালু হ্যাঁ অতী দয়ালু বলছেন না দয়ালু আবি রাহিমন বাপকে রাহিম বললেন অম্মি রাহিম আতুন জি হ্যাঁ কিন্তু রাহমানুন অন্য কাউকে বলা যাবে না আর ওর স্ত্রী লিঙ্গা হচ্ছে লিঙ্গের পার্থক্য যাই হোক আল্লাহ আল্লাহ রব আলমিনের সত্যগত নাম কিন্তু তার অর্থ আছে যদিও বিষয়টি মত আছে কিন্তু সঠিক মতে আল্লাহ শব্দটি আল্লাহ এ থেকে তার মানে আবাদায় আবধু আল্লাহ ছিল আল এলাহ আল এলাহ থেকে কি হয়েছে সেটা আল্লাহ হয়েছে এলাহন মানে হচ্ছে মাবুদুন এলাহন মানে কি আলাহা মাহবুদ আবাদায় আল্লাহ থেকে মাসদার ইসি মফুলের অর্থে অর্থাৎ মাবুদের অর্থে তো আল্লাহকে আল্লাহ কেন বলা হয় কারণ আল্লাহ হচ্ছেন সত্য মাহবুদ সত্য উপাস তো আল্লা মানে দয়া করেন রাহিমের সাথে কেন আহ তেতাল্লিশ রয়েছে যে আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের ওপর রহমত বর্ষণ করেন এবং তারা করেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে যান ওয়াকান রাহিমা এবং তিনি মমিনদের প্রতি বড় দয়ালু মমিনদের সাথে হয়েছে। এই রাহিম শব্দটি হ্যাঁ বলছেন যে যিনি বিশেষ ভাবে দয়াকারী বা দয়ালু মমিনের উপর আর রাহমানের অর্থ মুসলিম কাফের এছাড়াও যৌথ মকলুকাত রয়েছে সমস্ত সৃষ্টি জগতে আল্লাহ পশু পাখি আল্লাহর সবকিছু আহ যেগুলো জীব সেগুলো বেঁচে আছে আল্লাহ পাকে তানে তারপরে আমরা হামদে ফিরে আসি আলহামদুলিল্লাহ লেখক বলছেন যাবতীয় প্রশংসা আল্লাহ আল্হামদ মানে কি বলছি থেকে অর্থ আসে এই আলিফলাম থেকে আলিফলাম আরবি গ্রামারে কয়েক প্রকার তার মধ্যে একটা প্রকার হচ্ছে যে তাতে রাক রয়েছে মানে যে বিষয়টা মানে যেই শব্দের ওপর আল শব্দটি এসছে যখন আল তখন এর অর্থ হয়ে গেল যাবতীয় প্রশংসা যাবতীয় যাবতীয় প্রশংসা যাবতীয় প্রশংসা সে আল্লাহ আল্লাহ আর তার রসুলকে প্রেরণ করেছেন বিল হো দা হে দিন ইক এবং সত্য জীবন বিধান নিয়ে সত্য দিন নিয়ে দিনের অর্থ বাংলায় ধর্ম করা অসম্পূর্ণ অর্থ যার ফলে দিনই করুন এবং দিনের ব্যাখ্যা করুন কারণ দিনে ইসলাম আর মানুষের অন্যান্য ধর্মগুলি মানুষ মানবোচিত ধর্ম অথবা যেগুলো অন্য অন্য আসমানি ধর্ম ছিল আসমানি দিন ছিল কিন্তু সেগুলি বিকৃত হয়ে গেছে অথবা সেগুলি অসম্পূর্ণ ছিল যেগুলো একটা সীমিত যুগের জন্য উপযোগী ছিল কিন্তু সেগুলি বলা যেতে পারে যেমন খ্রিস্টানদের ধর্ম তাদের একবারে সীমিত চার্চে চার্চের সাথে সম্পর্ক আহ ধর্ম তাদের উপাসনালয়ের সাথে হিন্দুদের ধর্ম বারো বারো মাসের তেরোটা পূজা করলে হিন্দু হয়ে যায় বা নামে বললে যায় শুধু কাজে কর্মের লাইফ থাকার না থাকবেও যদি হিন্দু ধর্মের কোনটা করে তাও হিন্দু তাই না কিন্তু বিধান কি তাই মুসলিম হইতে হবে এবার বন্দেগীতে মুসলিম হইতে হবে আখলাখ চরিত্র আদান প্রদান মামলা ব্যবসা বাণিজ্য আপনার প্রতিটি ক্ষেত্রে আপনার কি হইতে হবে মুসলিম হইতে হবে হ্যাঁ ওদ হলুফ ইসলফা আর দিন ইসলামের জীবনে প্রতিটি ক্ষেত্রে গাইড গাইডেন্স রয়েছে রয়েছে অন্য অন্য ধর্মে তা নেই মোটেই নেই সুতরাং এই দিন মানে দিন ইসলামের ক্ষেত্রে দিন ইসলাম কি ইসলাম ধর্ম বলা অসম্পূর্ণ অর্থ শুধু মানুষের অন্তরের সাথে যাবো এটা হচ্ছে সেকুলারদের কথা যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী হ্যাঁ ধর্ম আপনার মনের ব্যাপার আপনার মনের ব্যাপার বলবে আর না হলে কি বলবে আপনার পার্সোনাল লাইফ এটা আপনার ব্যক্তি জীবনের ব্যাপার সেটা আপনার ফ্যাক্টর আপনার নামাজ না হ্যাঁ জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিলামকে দিন আমরা জীবন বিধান বলে আবার ওই যারা ইসলামের নামে রাজনীতি করে তাদের অর্থ বুঝাতে চাইছে না কারণ ওরা ইসলামকে আবার শুধু ফুল রাজনীতি করে দিচ্ছে ইসলাম মানে হচ্ছে একটা স্টেট জানা হ্যাঁ হ্যাঁ পলিটিক্স একটা হ্যাঁ এটা ভুল ধারণা তাদের ভুল ব্যাখ্যা হিন্দু জীবনের কি আপনাকে ফলো করতে হবে আর সেটা শুরু করতে হবে আপনার এবং দিনুল হক দুটো কোরআনকারী মানে একটা আয়াতের অংশ এটা এটি দুই জায়গায় আয়াত রয়েছে সুরে মোহাম্মদ রয়েছে আর এক জায়গায় রয়েছে তো এই যে একাধিক জায়গায় রয়েছে আলহুদা আল্লাহ নিয়ে পাঠিয়েছেন নবীকে আর দিন হক নিয়ে পাঠিয়েছেন এই দুটোর পৃথক পৃথক ব্যাখ্যা রয়েছে আলহুদা মানে হচ্ছে আল এলমা রসালামকে আল্লা উপী জ্ঞানি এলম হয়ে গেল আপনি যখন উপকারী জ্ঞান অর্জন করলেন আপনার করণীয় কি এখন আমল করা পালন করা তো দিনুল হক সত্য দিন সত্য জীবন বিধান হচ্ছে আল্লাহ আমলু আলহ নে সৎ আমল সৎ কাজ রসুরালামকে দিয়ে পাঠিয়েছেন একজন মুসলিম মুসলিম আল এলম নাফে লাগবে লাগবে আর তারপরে তখন দাওয়াতের পালা আসরে বলা হয়েছে তাই না এই জনী কর্মী সাল্লা আল্লাহমান আমি কামনা করি উপকার হয় জি কোন আমল কবুল হবে যে আমল হচ্ছে সলেহ আর আমল হওয়ার জন্য দুটো শর্ত রয়েছে কি হ্যাঁ একমাত্র আল্লাহর জন্য হবে আর একমাত্র নিয়ে আসা তৈরিকে মোতাবিক হইতে হবে নবী রাস্তা দিয়ে হইতে হবে আপনার এবং সে অনুযায়ী আমল নিয়ে পাঠিয়েছেন যার বাস্তবায়ন করেছেন নবী সালাম কি মুসলিমরা কমজোর থাকবে না আল্লাহ দিন করলে যাতে করে আল্লাহ রব আলমিন সেই সত্য দিনকে বিজয় করে দেন করে দেন আলাদা সমস্ত হোক অথবা অন্য আসমানি কিতাব যেগুলি রয়ে থেকে সেগুলি হোক সমস্ত অথবা মানুষের তৈরি করা যেকোনো থিওরি হোক সমস্ত পথ ও মতের ওপর আদর্শের ওপর আল্লাহ রব্বুল আলমিন সত্য দিন কি হ্যাঁ বিজয় দান করতে চান অথবা রসোরামকে তার মহান আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট বা শব্দটি এখানে অতিরিক্ত এই জন্য বা এর অর্থ হবে না বা মানে সঙ্গে বাবা বায়ের যে বিভিন্ন অর্থগুলি হতো ওগুলো অর্থ হবে কাু শাহিদ আমি কাপাল আল্লাহ শাহিদা মানে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট এখানে অলংকারের জন্য এখানে বাটা টা এসেছে কোরআন যে দিন ইসলাম আল্লাহ দিয়েছেন জন্য দিন হক এবং হেদায়তর উল্লা সাল্লাম তার অম্মদ কে বিজয় দান করার জন্য এই কথার যে সাক্ষী আল্লাহ দিচ্ছেন আল্লাহ সত্য সাক্ষী হিসাবে যথেষ্ট এবং তৌহিদের সাথে একত্রের সাথে তৌহিদ প্রতিষ্ঠার সাথে এবং তার সাথে সাথে অঙ্গীকার করে সাক্ষী অনেক সময় দিচ্ছেন কিন্তু অন্তর থেকে অন্তরে যেমন বিশ্বাস তার সাথে সাথে মুখে যে আপনি স্বীকৃতি দান করছেন সেটা আপনার অঙ্গীকার একটি হচ্ছে আল্লাহ একত্রের শাহাদ আর একটি হচ্ছে রসুল্লাহামের নবত্রে সালাতের শাহাদ তাই দ্বিতীয় শাহাদা হচ্ছে ওয়াসাদ আরো সাক্ষ্য প্রদান করছি যে আন্দা মহামসা মোহাম্মদ তার বান্দা এবং সলাত এবং সালাম দুটো কথা কেন উল্লেখ করেছে রব্বুল আলমিন কারণ করানি মে কয়টি হুকুম আছে ফেরারা রহমতের দোয়া করে সালাতের প্রসিদ্ধ যেটা রহমত আল্লাহ রহমত বর্ষন করেন আর ফের ইস্তারা মালাইকা রহমতের দোয়া করে সুতরাং মমিন তোমরা কি করো সাল্লু আলিহে নবীর প্রতি সালাত সলাদ পেশ করো মানে রহমতের দোয়া করো আল্লাহ আলহাম্মদ আল্লাহ রহমতের বরকতের দোয়া করছেন ও সাল্লিম এবং তসলিমা এবং সালাম পেশ করো তাহলে দুটো হুকুম সালাদ এবং সালাম পেশ করো তা এই আমল করে তিনি এই কাজ করেছেন সুরে আহ আয়ত নম্বর ছাপ্পান্ন তৌহিদের শাহাদ এবং রেস আলাদের যে শাহাদ হবে সেটা হ্যাঁ অন্তর থেকে হবে হ্যাঁ জবান দ্বারা হবে এবং কাজের মাধ্যমে হবে শাহাদাত শুধু মৌখিক শাহাদাত না সাক্ষী দুনিয়ার সাক্ষীর ক্ষেত্রে অনেক সময় মানুষ চাপের মুখে অথবা প্রলোভনে বিশ্বাস নেই কিন্তু যা মুখে বলছেন অন্তর বিশ্বাস রাখেন তার বাস্তবায়ন না আপনি এই হচ্ছে আসল সাক্ষ্য প্রদান আল্লাহর তহিদ এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আম্মাবাদ তারপর বলছেন যে অতপর আম্মাবাদ মানে অতঃপর মানে কিসের পর নবী কারিম যে চিঠি করে লিখতেন ব্যবহার করতেন এইরকম করছেন হয়তো সালামের সুন্নতেন আমা আম্মা আদো বা ক্ষুদাতে বক্তব্যে আমরা প্রথম সুন্নতি ক্ষুদড়ে নিয়ে আম্মাবাদ অতপর মানে এই যে আল্লাহর প্রশংসা করলাম নবী পেশ করলাম তারপরে আমার কিছু কথা আছে দল আর না জিয়া মানে মুক্তিপ্রাপ্ত নাজাত প্রাপ্ত দলের আল মানসুরা যে দল সাহায্য প্রাপ্ত এলা কে সাথে ক্যামত হওয়া পর্যন্ত কোন দলের কথা বলেছেন দুটো গুণ বলেছেন একটা হচ্ছে নাজিয়া আরেকটা হচ্ছে কার আকিদা ওই দলের আকিদা এবং মতের যেই দল মুক্তি পাবে তাই না তাহলে এই মুক্তি প্রাপ্ত দল এই যে নাজিয়া শব্দটি নেওয়া হয়েছে এটা নিশ্চয় থেকে নেওয়া হয়েছে তাই না এটা না হয়েছে এবং খ্রিস্টানরা বিভক্ত হয়েছে আর আমার ওম্মত্তর দলে ফিরকা শব্দ হয়েছে আর কি ব্যবহার হয়েছে তাহলে জাহার নামে যাবে জাহার নাম থেকে নাজাত পাবে মুক্তি পাবে এই দলটি হচ্ছে আল ফেরকা আর নাজিয়া ফেরকা নাজিয়া ওই হাদিস থেকে নেওয়া হয়েছে ওই দলের লক্ষণ বলে দিয়েছে নবী করিম্লামি বা জামাত কাকে বলে আসবেন্লাহ জামাত আব্দুল্লাহ তার আসছে একাও যদি থাকে হকের সাথে আর হক হচ্ছে কোরআন এবং সহি ওহি ওই হচ্ছে হক আপনি যদি একা থাকেন সারা পৃথিবীতে কেউ নেই মুসলিম আপনি একাই জামাত ইব্রাহিম যেমন দেশ গোটা বিশ্বাহিমা তো জামাত মানে বড় দল নাই জামাত মানে হকির উপর প্রতিষ্ঠিত সারাফিহিন্দা এটাই বুঝতেন পরানা কেন বলা হলো এই জান্নাতি দলকে কারণ বুঝলেন মানুষরা কেন বলা হইল সাহায্য আর দুনিয়াতে নাজাদ প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত গুমরাহি থেকে নাজাদ প্রাপ্ত দুনিয়া তো নাজাদ প্রাপ্ত হ্যাঁ কিসে থেকে মিনা দলাল গুমরাহি থেকে হ্রষ্টতা থেকে জি একদিকে নামে গোনা করছে নাজার পাবে নাকি রোজা রাখেনি রমজান মাসে বলছে আমরা কবর মাজার এই সব শিরক বেদাত তা সব বিশ্বাস করি নাজার পাবে নাকি নাজাদ প্রাপ্ত দল নাই এই যে দুই গুমরাহি এক হচ্ছে বেদিনদের গুমরাহি আর হচ্ছে চরমপন্থী মুশরেক এছাড়াও দুনিয়াতে আল্লাহ রব আলম আজাব রয়েছে পাপীদের জন্য সেসব আজাব থেকে নাজাত পাবে আল্লাহ রব্লা চাইলে আর আল্লাহ পরীক্ষা করতে চান তাহলে সেটা আলাদা কথা এই জন্য ভাষ্যকার বলছেন অসরুর আর অনিষ্ট থেকে দুনিয়ায় এবং আখেরাতে দুনিয়াতেও ধ্বংস হওয়া থেকে যে গোমরাহ হয়ে গেল ধ্বংস হয়ে গেল গুমরাহ থেকে শির কার্বিদা সবচেয়ে বড় ধ্বংস সর্বনাশ আল্লাহর ভয় নেই এর চাইতে ধ্বংস কি আছে এ সমস্ত থেকে এই ফিরকা বেঁচে থাকবে আখেরাতা এবং তারা সৌভাগ্য হাসিল করবে আর সাহায্য প্রাপ্ত এই কথাটি করতে নেওয়া হয়েছে এটা বোখারি মুসলিম একটি হাতিস রয়েছে প্রসিদ্ধ হাতি লাল একটি দল সর্বদা আলাল বা সাহায্য কোনো জায়গায় জাহেরিন কোন হাতিস বিজয়ী থাকবে আর এখানে সাহায্য এই মানসুরা শব্দটি এই হাতিসের শব্দই সর্বদা একটি দল সারা পৃথিবীতে গুমরাহি যদি ছেয়ে যায় এই অম্মতে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে না ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে দুটা চারটা করে খাটি মুসলিম থাকবে এবং প্রত্যেক দেশে থাকবে প্রত্যেক দেশে থাকবে সহিদার লোক মানে শুধু আরো বাংলাদেশিদার লোক পাবেন ভারতেও নেপালেও সহিদার লোক বন জঙ্গলে খুঁজে পাবেন আপনি আছে কোথাও আছে ভবিষ্যৎবাণী নবীকার আমার একটি দল তাই ফাথমিন দলটি খুব বড় হবে না তাইফা ছোট দলকে বলা হয় একটি সাহায্য করতে চাইবে অসহায় ছেড়ে দিতে চাইবে সাহায্য করবে না একা ছেড়ে দিবে আপনাকে তারা কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না বাড়তেই থাকবে ইয়াতি আমরোল্লাহ আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত আল্লাহর নির্দেশ অর্থাৎ কেমত আসা পর্যন্ত কেয়ামত না বেঁচে থাকবে না সেই হাদিসে রয়েছে একেবারে নিকৃষ্ট মানুষদের উপর কেয়ামত কায়েম হবে কেয়ামতের যে ভয়াবহতা কোন মমিন সামান্য ইমান যদি থাকে রক্ষা কোন রকম করে ইমান রক্ষা করেছে তার ওপর কিয়ামত কয়েম হবে না ইমান রক্ষা না মানে এই নাজিবেন হ্যাঁ সিঁড়ি করেছে তারপরে মমিন না একেবারে যারা কাফের মুর্শিফ বা ইমান ভঙ্গ করেছে জাতিতে মুসলিম নামে মাত্র মুসলিম ওদের উপর কে আমদায় হতে পারে কিন্তু যাদের ইমান রক্ষা করে আছে কিছুটা তাদের উপর কামত কায়ম হবে না এই মানে একটি হাদিস রয়েছে যে একটি খুব আরামদায়ক বাতাস প্রবাহিত হবে আর তাতে প্রত্যেক মমিনের রুহগুলো হ্যাঁ কবজ হয়ে যাবে সেটা আমর বোঝানে আমর উল্লাহিসের তাই বলছেন সোহেব মুসলিম হাদিস রয়েছে যে লু মুসা নাস। একবারে নিকৃষ্ট মানুষদের ওপর ক্যামত কায়ম হবে ফিল হাদিস আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জিগির করবেন তার মানে কি আল্লাহ আল্লাহ বল এলাকায় কোনো নামাজি লোক নাই এলাকায় কোনো দিনদার লোক নেই আল্লাহ কে ভয় করবে লোক নাই ঠিক না জি কিন্তু বিদাতি জিকির যে আল্লাহ আল্লাহ করে এই দিয়ে মানুষকে কুমরা করেছে আল্লাহামতের কর্মে এক বাতাস পাঠাবে সুগন্ধি আতরের মতো আর নরম হবে রেশমের মতো ফালা তো অনুপরিমানে অনুপরিমান কি আছে হ্যাঁ অথবা পিপিলিকা পরিমাণে যাররা এই অনুতো নাই আজকাল সায়েন্সের যুগে আসলো কিন্তু নব ছিল না তো যার রা বলা ক্ষুদ্র পিপিলিকাকে বোঝানো হয়েছে ক্ষুদ্র পিপিলিকা সমান যদি ইমান থেকে থাকে তাহলে তারও কবজ করে নিবে এই হাওয়া তারপরে জঘন্য লোকেরা নিকৃষ্ট লোকেরাশিষ্ট থেকে যাবে তাদের ক্ষমতায় একেবারে সরিষা পরিমাণ অথবা দানা পরিমাণ ইমান মানে এই নাই যে আহ জাতি তো মুসলমান হইলে শুধু ওর সরিষা পরিমাণ ইমান আছে না ইমান ভঙ্গ হয়ে গেলে জিরো একবারে তাই না ঠিক কিনা যার ইমান ভঙ্গ তার নেই জিরো একটা লোক পাঁচ অক্টো নামাজ পড়ছে আর কবরে সে বিশ্বাস করে যে অলিয়া কবর থেকে দিতে পারে তোর আছে নাকি জিরো হয়ে গেছে তার এই জিনিসগুলো কে যারা তহিদ বুঝে না তারা বুঝবে না ও মনে করে যে জাতিতে মুসলমান কত নামাজ পড়ছে আর কত নেক কাজ করছে মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করছে মানে ইমান আছে ইমান ভঙ্গের মেলা যে কারণ গুলি রয়েছে তার মধ্যে সবসময় নজরে রাখতে হবে আপনার ইমান ভঙ্গ করে দিচ্ছে পরিমাণ ওদের ওপর কেমন কাম হবে নাজাদ প্রাপ্ত দল বা সাহায্য প্রাপ্ত দল তাদের নাম হচ্ছে আহলি সন্ন্যতল জামাহ বা আহুসামা সেই দল হচ্ছে জামা আর তারা হচ্ছে বলছেন যে সোনা হচ্ছে সেই আদর্শ যার ওপুর সাল্লা আলি সাল্লাম ছিলেন তার জীবন তার কথার ক্ষেত্রে তার কর্মের ক্ষেত্রে এবং তার অনুমোদনের ক্ষেত্রে অর্থাৎ রসুল্লাহ সাল্লা কথা কাজ অনুমোদন যারা মেনে চলে এর হচ্ছে আহলুস নবী সালের কথা কাজ আর অনুমোদন স্বীকৃতি নবী সাল্লাম সাহাবিরা করেছেন তিনি নীরব থেকেছেন তার মানে অনুমতি পারমিশন পেয়েছেন তো এগুলি কে বলা হয় সন্না আর এগুলো যারা ফলো করে তাদেরকে কি বলা হয় আহলুসন্না তারা সোনাওয়ালা সোনা কেনাতে কারণ যারা বেদাতি বেদাতি তারা নবীর আদর্শের উপর না যেমন কাদরিয়া মুরজিয়া এই রকম রাফেজা শিয়া চরমপন্থীরা এরকম বহু দল ওপল এরা কি বলা হয় জামাত বলা হয় আমরা জামাত এ শব্দটি ব্যবহার করি কোন ক্ষেত্রে এর প্রয়োগ যারা ওই সব লোকেরা যারা সত্যের উপর একত্রিত হয়েছে আমরা একটি সত্য সত্য এবং দ্বারা প্রমাণিত কোরআন সন্ন্য দ্বারা প্রমাণিত সত্য দিনের উপর আমরা একমত হয়েছি সুতরাং আমরা একটি জামাত একটি জামাত এই জামাতের প্রথম সারির লোক কারা সংখ্যা কম হোক না কেন কামাকালিন আল জামাত জমাত বলা হয় যারা সত্যের অনুকূলে থাকে সত্যের পক্ষে থাকলে জমাত আছো আহলে সন্তুল জামাতের আকিদা কিমান এখানে ইমানের ছয়টি স্তম্ভ উল্লেখ করেছেন এই দিয়ে শুরু করেছেন আহলে সন্তুল জামাতের আকিদা প্রথম আকিদা হচ্ছে ইমানের ক্ষেত্রে ইমানের পিলার হচ্ছে ছয়টি যা নবী করিম সালাম তাতে এই ছয়টির কথা উল্লেখিত হয়েছে আল্লাহর প্রতি ইমান তার ফেরেসাগরের প্রতি ইমানবিহি আল্লাহ রবাহ আলমিনে নাজল কিত কিতাব সমূহের আসমানি কিতাব সমূহের প্রতি ইমান তার রসুল গণের প্রতি বাদাল মউত আর মৃত্যুর পরে পুনরুত্থান যেটাকে আখের অলিয়ামিল আখের যদি আলিয়ামুল আখের কথাটি বেশি ব্যাপক বেশি ব্যাপক এখানে লেখক আলিয়ামুল আখের শব্দটি না প্রয়োগ করে সাধারণত মানুষ আখেরাত কোনটাকে বলে আখেরাত বলে যে পুনরুত্থান হবে বিচার দিবস ওটাকে আখেরাত বলে সেই জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে না হলে এটা একটা পিরিয়ড বা একটা স্তর বলা যেতে পারে আখেরাতের মানুষ মারা গেলে কিন্তু আখেরাতের কাজকর্ম শুরু মানুষ মারা যাওয়ার পরে ও তো আছে অথবা সে খুব সুখে আছে নিয়ামত আল্লাহ পাচ্ছে এগুলো কিন্তু আমরা কোন কিছু টের পাই না কিল্লা তাই না আখেরা তার আখেরা চলছে এখন দাফন করে না নাই আখেরা চলছে তার কিন্তু আসল বড় আখেরাত যেটা সেটা হচ্ছে বিচার দিবস দিন সবাই কবর থেকে উঠবে এই বাস বাস হক মৃত্যুর পরে পুনরুত্থানকে এখানে উল্লেখ করেছে লেখক আখেরাতের আরো বহু স্তর রয়েছে হেসব দাঁড়ি পাল্লা ওজন নেকি গুনার ওজন তারপরে পুল পার হওয়া তারপরে শেষ হচ্ছে জান্নাত অথবা জানিমানবিল কাদের ভালো মন্দত্তকদের প্রতি ইমান বিশ্বাস করা এই ছয়টি হচ্ছে ইমানের স্তম্ভ এই ছয়টি স্তম্ভ সম্পর্কে ইনশা আল্লাহ তাহলে বিস্তারিত আলোচনা করবো এতটুকু সংক্ষেপে যেন বিশ্বাস করে একজন লোকের মুসলিম হওয়ার জন্য যথেষ্ট কিন্তু যত এগুলির ব্যাখ্যা ভালো করে জানবেন তত ইমান আপনার শক্তিশালী হবে যেন আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান আছে কিন্তু যদি মনে হয় আল্লাহর প্রতি ইমান মানে আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান যদি মনে হয় এতটাই বাস তাহলে আপনি মুসলিম হতে পারেন না আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন আল্লাহর শরীরও বিশ্বাস করে বহুত্ববাদাকে বিশ্বাস করেন আল্লাহকে হিন্দুরা বলছে অপর আল্লাহ বলছে না বলছে না ঠিক না কিন্তু অপর আলো বলে তো আর মুসলিম হওয়া যায় না শুধু অপর আল্লাহ বলছে আর দেবদেবী বলছে হ্যাঁ ওইদিকে আল্লাহ বলছে আর ওইদিকে ঘোষ আর গরিব নওয়াজ আর দাস্তগিরও বলছে মুসলিম হওয়া যাবে তাহলে আল্লাহর প্রতি ইমানটাকে ভালো করে বুঝতে হবে আল্লাহর প্রতি ইমানের চারটা দিক রয়েছে কে বলতে পারেন সপ্তাহে আল্লাহর প্রতি সম্পূর্ণ করার জন্য চারটা দিক রয়েছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস প্রতি এক নম্বরে তহিদুল আসমাদ এই চারটি দিক আপনার আল্লাহ সম্পর্কে যদি বিশ্বাস ঠিক থাকে তাহলে আপনি আল্লাহর প্রতি ইমান ইমানদার হইলেন ইনশা আগামী সপ্তাহে আলোচনা হবে সময় শেষ হয়ে গেছে ওসালাম বিয়ান كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلا نوري بهدي الله